হাসন সুপ্রিয় শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা শুনছিলাম দায়ের গুণাবোলি আজকে আমরা আলোচনা করব একজন দায়ের মধ্যে একটা গুণ থাকতে হবে যা হবে নিজের জন্য প্রতিশোধ না নেওয়া আমি আমার ব্যক্তিগত কাজে প্রতিশোধ না নেওয়া আমাদের স্বভাব হলো যে আমার উপর সাথে যদি কেউ জলম করে আমার সাথে কেউ যদি অন্যায় আচরণ করে যতক্ষণ পর্যন্ত আমি তার প্রতিশোধ না নিব ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হই না যেমন স্বামী স্ত্রী ঝগড়া লাগল এবার স্ত্রী যদি কিছু অতিরঞ্জন করে কিছু কথা বলে ফেলে স্বামী ততক্ষণ পর্যন্ত খান্ত হয় না যতক্ষণ পর্যন্ত তার প্রতিশোধ না নেবে বা আমরা দুই বন্ধু কোনো বিষয় নিয়ে ঝগড়া করেছি কোন বিষয় নিয়ে আমাদের মধ্যে বাঁচাবাজি হয়েছে তাহলে আমরা এক্ষেত্রে খেয়াল করি যে যতক্ষণ পর্যন্ত তার প্রতিশোধ না নিব ততক্ষণ পর্যন্ত আমরা খান্ত ক্ষান্ত না এটা রসদ সাল্লাহ আলী ওসাল্লামের গণ নয় নিজের জন্য এবং নিজের ব্যক্তিগত কাজে কখনো না হ্যাঁ তবে প্রতিশোধ নেওয়া হারাম নয় ইসলামের মধ্যে প্রতিশোধ নেওয়া নিষেধ নয় বাকি ইসলাম প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও তা ঠিক করে দিয়েছেন সে কতটুকু নিতে পারবে যেমন খ্রিস্ট ধর্ম তাদের কাছে তাদের শিক্ষা হলো এক গাল পেতে দিলে এক গালে চর দিলে আর এক গাল পেতে দাও কিন্তু ইসলাম বলে যে না পেতে না তোমাকে এতটুকু অনুমতি আছে যদি আমাকে কেউ একটা থাপ্পড় দেয় একটা চর দেয় তা আমাকে যেই পরিমাণ যে যতটুকু ওজনে দিয়েছে আমাকে ততটুকুই দিতে হবে বেশি হওয়া যাবে না কারণ বেশি হলে আমি তার উপর জুলুম করলাম আর এখন আপনি আমাকে প্রহার করলেন আপনি আমার উপরে জুলুম করলেন ক্ষেত্রে আমি হইলাম মাজুম আপনি হলেন জালেম আর মাজুলুমের সাথে আল্লাহ থাকেন তাহলে আর আমি যদি তার প্রতিশোধ নিতে চাই ইসলাম নিষেধ করেন হ্যাঁ প্রতিশোধ নেওয়া যাবে ততটুকু সে আমাকে যতটুকু দিয়েছে সাধারণত আমাদের স্বভাব হলো আমরা প্রতিশোধ যখন নেই তখন যতটুক দেয়তটুক নেই না স্বাভাবিক ভাবে আমরা আরো একটা নিয়ে যদি আমাকে একটি ঘুষি দিয়ে থাকে তাহলে আমি চেষ্টা করি আরো কয়েকটা ঘুষি দেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তবে ইসলাম বলেন ইসলাম বর তাকে মাফ করে দো ঈদা তা প্রতিহত করো বিদি আহসান মন্দাকে ভালো দ্বারা প্রতিহত করো তো এই জন্য আমরাও আমাদের ব্যক্তিগত কোন কাজে আমরা চেষ্টা করব করবকে পালন করতে গিয়ে আমরা ব্যক্তিগতভাবে কারো প্রতি প্রতিশোধ নেওয়ার ধান্দা যাবো না প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব না আমরা চেষ্টা করব মাফ করে দিতে আমার সাথে অসৎ আচরণ করেছে আমি যদি তাকে ক্ষমা করে দিই আমি যদি তাকে মাফ করে দিই আল্লাহ সুবাহান হতে পারক তাহলে আশা করি তিনি আমাদেরকে মাফ করে দেবেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ সুবাহান হতে পারক তা আমাদেরকে প্রতিশোধ নারিয়ে দিয়ে ক্ষমা করে দেওয়া তোফিক দান করুন আল্লাহাক আমাদেরকে আমাদের দায়দের মধ্যে সকল মুসলমানের মধ্যে নবীলা সিফত নবী আলা আখলা নবীলা সুরত আল্লাহাক আমাদেরকে দান করুন আখরি দাওয়ানা আলহামদুল্লাহ আলমিনুম রহমতুল্লাহ